হমতুল্লাহ প্রাণপ্রিয় দর্শক যারা আজকে পৃষ্টি বাংলার আমাদের সঙ্গ দিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে আল্লাহর প্রতি ভরসা করার আল্লাহর প্রতি আস্থাশীল হওয়ার যে দিকগুলি মানুষের উচিত যে সেই ক্ষেত্রে তার বিশ্বাস অথবা আস্থা আছে কিনা এ ধরনের কিছু আলোচনা আমাদের ইতিপূর্বে হয়েছে আজকেও আমরা একই ধরনের আলোচনা করব যে দিকগুলিতে মানুষ আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হবেন এর মাঝে একটি দিক হলো বা একটি অবস্থা হলো মানুষেরা যখন তাকে বর্জন করবে আর মানুষেরা বর্জন করা এটি হতে পারে কোনো একটি অবস্থার পরিপ্রেক্ষিতে হতে পারে যে অবস্থাটি নবী মাল্লী হাসাল্লামের জীবনে ঘটেছিল মক্কাবাসীরা নবী মোহাম্মদ সোল্ল আলি ওসাল্লামকে তারা গ্রহণ করে ফেলেছিলেন এবং সকলেই তারা তাকে উপাধি বা টাইটেল দিলেন আল আমিন বলে মহাবিশ্বাসী আমাদের মাঝে মহামানব এবং যখন মহানবুল আল আমিনের পক্ষ থেকে তার কাছে ওহি আসলো তারা কথা বলতে শুরু করল এবং এত তুচ্ছ এত নোংরা শব্দ ব্যবহার করলো যেগুলো নবীর শানে বিয়াদবী এবং এই ক্ষেত্রে তারা নবী মোহাম্মদ সাল্ল আলিউসাল্লামকে বর্জন করে ফেলল এখন নবী মোহাম্মদ সাল্ল আলিউসাল্লাম কী করবেন আল্লাহর প্রতি আশা ফেলবেন নজর ইমিন আহলেক না কোশ্চেন কল নয় এটি কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার জীবনে ঘটতে পারে আপনি যদি সঠিক কোরআন এবং হাদিসকে ফলো করতে যেয়ে কোন একটি অবস্থার শিকার হন এই ক্ষেত্রে মোহান্নবুল্লা আলমিনের প্রতি আস্থাশীল হতে হবে এবং এই ক্ষেত্রে কেউ যদি ক্ষতিও করতে চায় কোনো নোংরা শব্দ যদি আপনার ক্ষেত্রে ব্যবহার করে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে আর এটি হল উত্তম গ্রহণ দিনের জন্য সব কিছুকে বিলীন করতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে তাদের প্রতি উত্তর থেকে আপনাকে মুক্ত রাখতে হবে সুন্দর আচরণ দেখাতে হবে যে আচরণ বিহাল আলহি আসাল্লাম তাদেরকে দেখিয়েছিলেন এবং আল্লাহর প্রতি আস্থাশীল হতে হবে মহানবাবুল আলমী নিঃস্বাদ করেন ফাইন তাও টার্গেট করে তিনি কথা বলেন তারা যদি তোমার থেকে মুখ ফিরিয়ে নেই ফিরে যায় যদি আপনাকে যদি গ্রহণ করে নাও নেই তাহলে আপনার উচিত হলো আপনি বলুন আমি আল্লাহর প্রতি ভরসা করছি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে যদি আপনার জীবনে এই ধরনের কোনো ঘটনাও ঘটে যায় এই ক্ষেত্রে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে হবে এবং কোন এলাকা থেকে কোন স্থান থেকে আপনাকে হিজরত করতেও হতে পারে সাল আলী ওসাল্লাম তিনি হিজরত করেছিলেন এমন একটি মুহূর্তে মহানবুল্লা আলমিনের পক্ষ থেকে তার প্রতি হিজরতের আদেশ এসেছিল যখন মক্কাভাষীরা সালি ওসাল্লামকে বর্জন করে তাকে পীড়া শুরু করলো কষ্ট দিতে শুরু করলো নেবী মহমসাল আলি ওসাল্লামকে মহানরবুল্লা আলমিন আদেশ করলেন হিজরতের অনুরূপ ভাবে নেবী মোহ আলি ওসাল্লাম তিনি আলোচনা করে গেলেন হাদিস রেখে গেলেন যে হিজরত কাল কেমন পর্যন্ত বাকি থাকবে আর হিজরতের অর্থই হলো কুফরের এলাকা থেকে কুফরের দেশ থেকে মুসলমানদের প্রতি যেখানে আঘাত আসে ইসলামকে বাঁচানোর ক্ষেত্রে অনইসলামিক ইসলামিক স্টেট থেকে ইসলামী স্টেটে চলে যাওয়া ইসলামী এলাকাতে চলে যাওয়া মুসলমানদের সঙ্গ দেওয়া এটি হলো হিজরত হনুরূপভাবে আপনারও ক্ষেত্রে এই ধরনের হতে পারে আপনি যে এলাকাতে অবস্থান করেন যেখানে আপনি বসবাস করেন আপনি যখন কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়া শুরু করলেন আপনার কাছে আমরা সমাজে এ ধরনের বিভেদ এ ধরনের কথা আমরা শুনে থাকি যে সেখানে তিনি সঠিক কোরআন এবং হাদিসকে মানার চেষ্টা করেছেন তার পূর্বপুরুষেরা তারা একটি অবস্থার উপর ছিলেন যার ফলে তাকে বর্জন করে ফেললেন এই ধরনের ঘটনা আবার শুনি সমাজে এই ধরনের ঘটনা বলেছেন এক ভাই তিনি বলছেন যে নই আমি যখন সঠিক কোরআন হাদিস মানা শুরু করলাম আমাকে সকলেই বর্জন করলেন আর এই বর্জন করার ফল এই হলো যে মহানরবুল্লাহ আলমিন আমাকে সুন্দর একটি ব্যবস্থা করে দিলেন আরেক এলাকাতে আমি চলে গেলাম এবং সেখানে তারা সাদরে আমাকে গ্রহণ করলেন এবং সেখানে দিনের খেদমাত হিসেবে বড় ধরনের আমি কিছু করতে পারলাম মহানরবুল্লা আলামিন আপনাকে এ ধরনের ব্যবস্থা করে দিতে পারেন যদি মহানবুল আলমের প্রতি আপনি পূর্ণ আস্থাশীল হন আপনাকে কাছ থেকে চলেও যায় আপনাকে গ্রহণ নাও করে আপনি এ কথা বলুন ফকুল হাসবিআ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমাকে দেখবেন আর তিনি ছাড়া সত্য কোন উপাস্য তাহলে কঠিন মুহূর্তে আমার নিজকেও মিলিয়ে নিতে হবে যা আল্লাহর প্রতি আমি পূর্ণ আস্থাশীল হতে পেরেছি কিনা কঠিন মুহূর্তেও অনুরূপে বলবো আমাদের আস্থা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কর্ম হতে পারে যেই কর্মে আমার আস্থা থাকাটি বড় প্রয়োজন ছিল আমি আল্লাহর প্রতি ভরসা যেই ক্ষেত্রগুলোতে করা উচিত ছিল এই ক্ষেত্রগুলোতে আমি করতে পারিনি অথ উচিত ছিল সেখানে আল্লাহর প্রতি ভরসা করা যেমনভাবে আমরা কথা বলবো আমাদের জীবনে দৈনন্দিন একটি অবস্থা আসে যে অবস্থাতে আমরা ঘুমিয়ে পড়ি ঘুম মহানরবুল্লাহ আহমিনের একটি নেয়ামাত যে নেয়ামাত তিনি দিয়েছেন ঘুমের ব্যবস্থা করেছেন এটি একটি নামাত তিনি দিন দিয়েছেন জীবিকার জন্য নামাত তিনি রাত্রি দিয়েছেন সেটি একটি নিয়ামাত এই নিয়ামাতের মাঝে আপনার পূর্ণ আস্থাশীল হওয়া আর পূর্ণ আস্থাশীল হল এই যে একজন মেন একজন মুসলিম সর্বদাই যখন তিনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন আপনি এখন ঘুমোতে যাচ্ছেন আপনার আস্থা আল্লাহর প্রতি কেমন হওয়া উচিত নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি অনেক দুয়া শিক্ষা দিয়েছেন আপনি যখন ঘুমোতে যাবেন তখন মুখ দিয়ে যে শব্দটি যে বাক্যগুলো আপনি উচ্চারণ করেন একটু অর্থগুলো শিক্ষা দিয়েছেন বিস্মিকা আল্লাহ আমি আল্লাহ আমি তোমার নাম নিয়ে এখন মৃত্যুবরণ করছি মানে এখন তোমার নাম নিয়েই আমি ঘুমিয়ে পড়ছি আর তোমার নামের মাধ্যমে আমি উঠবো তোমাকে স্মরণ করছি এমন শব্দ উচ্চারণ করেছেন বিস্মিকা আল্লাহ হে আল্লাহ তোমার নাম নিয়ে আমূত আমি মৃত্যুবরণ করছি আর আমরা ভালো করে জানি মৃত্যুর মাধ্যমে আমাদের এই দুনিয়ার ইহকালের জিন্দেগি আমরা শেষ করি সমাপ্ত হয় এবং নতুন আরেকটি জগতে আমরা পারি দেই এবং সেখানে আবার আমাদের জীবন শুরু হয়ে যাই নবী এবং সাল্লাসাল্লাম মৃত্যুর শব্দ উচ্চারণ করলেন কারণ মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার রোহ একরূপ বিদায় গ্রহণ করে সে আদৌ জানে না যে তার ঘুমন্ত অবস্থাতে কি ঘটে যাচ্ছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এই ক্ষেত্রে আমাদের পূর্ণ আস্থাশীলতা হবে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন আপনার বিছানায় তখন আল্লাহর প্রতি আপনার সুন্দর ধারণা হওয়া উচিত আল্লাহর প্রতি আপনার আস্থাশীল হওয়া উচিত এবং আল্লাহকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া উচিত এমনও তো হতে পারে আজকের এ ঘুম আজকের এ নিদ্রা আপনার জীবনের শেষ নিদ্রা এবং আজকের জীবনের যদি শেষ নিদ্রা হয় তাহলে আপনার প্রস্তুতি কোথায় আপনি কি আসলে পূর্ণ প্রস্তুতি নিয়েছেন আসলে কি আপনি আজকের জন্য আজকে বিদায়ের জন্য আপনি পূর্ণ প্রস্তুতি দিয়েছেন যদি প্রস্তুতি না নিয়ে থাকেন তাহলে আল্লাহর প্রতি আস্থাশীল হওয়াতে আপনার ত্রুটি থেকে গেল কারণ আপনি যখন নিজ সম্পর্কে ভালো করে জানেন যে আজকে বিদায়ের জন্য আমি প্রস্তুত নই তাহলে আপনার উচিত ছিল যে আজকে তো আমার বিদায় হতে পারে কারণ মহানবুল আমাদের কি মৃত্যু দেন আর মৃত্যু কখন আসে আমরা নিজেও জানি না এমনও অনেক মানুষের মৃত্যু আসে যখন তিনি ঘুমিয়ে পড়েন এ ধরনের মানুষের সংখ্যা অনেক মহানবুল আরামিন সুরাত ও জুমারের বিয়াল্লিশ নাম্বার আয়াতে এখানে একটি আয়াতে তিনি আলোচনা করেন আমাদের এই মৃত্যুর দিকনি যেখানে আসলে পূর্ণ আস্থাশীল হওয়া বা পূর্ণ আস্থা আমাদের আরো বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক আমাদের সর্বদাই মহান রব আরম প্রতি আস্থাশীল হতে হবে এবং এমন আস্থা হবে আমরা সর্বদাই প্রস্তুতি গ্রহণ করব। এবং আল্লাহর প্রতি এটি হলো পূর্ণ বিশ্বাস আহ একজন মিন সর্বদাই প্রস্তুত থাকবে যেটি ছিল নবীদের অবস্থা যেটি ছিল সাহাবিদের অবস্থা বিদায় হওয়াটি এটি স্বাভাবিক একটি ব্যাপার এটি যেকোনো সময় হতে পারে মহানবুল্লা করেন যে আল্লাহ তালা তিনি মৃত্যু দেন ওই আত্মাগুলিকে সেগুলোকে তিনি ধরে ফেলেন হে নামাও যখন তারা মরে যায় যখন তারা বিদায় গ্রহণ করে মৃত্যুবরণ করে তখন তাদের যে আত্মাগুলি সেগুলোকে তিনি ধরে নেন জব্দ করে ফেলেন আর যারা ঘুমের ঘরে নিদ্রাতে মরে না বিদায় গ্রহণ করে না বা বিদায় গ্রহণ করেননি তিনি সেক্ষেত্রে তিনি ঘুমের অবস্থাতে তার আত্মাকে তিনি জব্দ করে বসেন आम्रा पुती को आल्ला शाकोल के पुती अपना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 जात तो खाए, करे। क्षित्जी अनुग्रह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादिस समूह प्रति रोबार मंगलवार और शुक्रवार रत एगारोट्रचार सकाल दस टेलेश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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े सतट मानवतार पथ प्रदर्शक करीमान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 অনুষ্ঠান আসসালাম আলাইকুম আহমতুল উপস্থিতি আমরা যে আলোচনা করে চলেছিলাম সেটি হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হওয়া পূর্ণ ভরসা রাখা পূর্ণ ভরসা করা আর এই ক্ষেত্রটি মোমেনের জীবনে সকল ক্ষেত্রেই হবে যেমনটি ঘুমের ক্ষেত্রে হবে তিনি যখন ঘুমাতে যাবেন তখন হবে এমন কি যখন ঘুম থেকে উঠে দৈনন্দিন আমরা ঘর থেকে বের হই যে কোনো কাজে যে কোনো স্থানে বের হওয়ার মুহূর্তেও আল্লাহর প্রতি তিনি ভরসা রাখবেন এই মর্মে একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। এই মর্মে একটি হাদিস এসেছে নেব মোহাম্মদ সাল্লু আলী আসসালাম থেকে হাদিস বর্ণনা করেন আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল হয়ে আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি भलोक जानी आल्लर शक्ति छाड़ा आल्लर समर्थ छा कारो को सामर्थ नहीं क्षति करार क्षेत्र भलो क्ज करार क्षेत्र में आल्लाह छड़ा को शक्ति नहीं जख एक ओ व्यक्ति घर थे बैर हन नबी सल्लासल्लम तक तादायत সঠিক পথের উপরে তুমি আছো ও কুফির এবং তুমি সংরক্ষিত তুমি সঠিক পথে চলছ এবং তুমি সংরক্ষিত ওকিত এবং তোমাকে সব ধরনের ছোট, বড়, সকল ধরনের অন্যায় থেকে সকল ধরনের ক্ষতি থেকে তোমাকে মুক্ত করা হয়েছে ফতাহ আলাহ সে এবং শৈতানেরা তার কাছ থেকে একটু পালায়ন করতে চেষ্টা করে আল্লাহ আকবার আপনি কল্পনা করতে পারেন যে শয়তান হল মানুষের শত্রু প্রকাশ্যের শত্রু মোহনবাবুল শৈতান সম্পর্কে কথা বলেন ইন্নাক আদুবু মুবিন যে শৈতান হল তোমার প্রকাশ্য শত্রু সুপ্রিয় দর্শক আমরা এই হাদিসটি নিয়ে একটু আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা মোহানবুল আলমিনের পক্ষ থেকে যে সংরক্ষণ আমাদেরকে তিনি সংরক্ষণ করেন আমাদেরকে হেফাজত করেন আর তার হেফাজত না কতই সুন্দর যে প্রকাশ্য শত্রু সেও যদি আপনার কাছ থেকে দূরে সরে যায় সেও যদি আপনার ক্ষতি করতে না পারে তাহলে যারা অপ্রকাশ্য শত্রু যে শত্রুকে আপনি চিনেন না তারা ক্ষতি করার প্রশ্নই উঠে না কত অতএব নবীল্লা আলিয়াসাল্লাম जो पद्धति शिक्षा दिए जार माध्यम आल्ला आस्थाशील होते नबी मह सोल्लासल्लम शैताना तक तरह पथ दूरे सर जाए फैया शैतान आखर ए शैताना एक बोलते वा वकैया जे हादी सोना आबू दाऊदे नबी सोल्लाहुअलीसल्लम शैतान वर्णना करयान आई शैतान के धरने बोलते थके আরে ওই ব্যক্তিকে কিভাবে তুমি ক্ষতি করতে পারো ওই ব্যক্তির ব্যাপারে তোমার আর কি করণীয় আছে যাকে সংরক্ষণ করা হয়েছে যে সংরক্ষিত যাকে সব ধরনের বিপদাবদ থেকে রক্ষা করা হয়েছে যাকে মহানবুল আর আমিন সর্বদিক থেকে কন্ট্রোল করেন তাহলে আমরা বলতে পারি মানুষ যখন তার বাড়ি থেকে বের হয় তার ঘর থেকে বের হয় তখন শুধু এতটুকু বলবে পূর্ণ ভরসা একজন মোহিন যখন ঘর থেকে বের হন তখন তার দৃঢ় বিশ্বাস হওয়া উচিত যে কোন বিপদ আপদ যদি আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে আর মোহান রবা আলামিন আমাকে সংরক্ষণ করেন পৃথিবীর কোনো শক্তি আমার কোন ক্ষতি করতে পারে না সুপ্রিয় দর্শক অতএবন করতে হবে আর এর মাধ্যমে জিকির করেছেন এই জিকিরের মাধ্যমে মহান রবুল আলমিন সব ধরনের বিপদ থেকে আপনাকে তিনি হেফাজত করেছেন সুপ্রিয় দর্শক আমরা আল্লাহর হেফাজতটি এইভাবে বলতে পারি কোন দেশের প্রেসিডেন্ট যখন কোনো গাড়ি ব্যবহার করেন তার গাড়িটি সাধারণ একটি গাড়ি নয় এটি আপনি আমরা সকলেই ভালো করে জানি এবং তার গাড়িটি হল বুলেট প্রুফ গাড়ি বুলেটে কোনো কাজ করবে না কারণ সব ধরনের বিপদ মুক্ত হতে চান তার প্রতি যেন কোনো বিপদ না আসে যেন এমন পদ্ধতি ব্যবহার করেছেন যে পদ্ধতিতে তার কোনো ক্ষতি হবে না তিনি ক্ষতিগ্রস্ত হবেন না এই ক্ষেত্রে মিনোরও হওয়া উচিত আল্লাহর প্রতি যখন তিনি পূর্ণ আস্থাশীল হবেন এবং পূর্ণ আস্থাশীলের ফলে যখন দোয়া বলবেন দুয়ার ফলে মহানবুল আরামিন তাকে সেই ধরনের হেফাজত করবেন আর এই হেফাজতের মাধ্যমে তিনি যত ধরনের বিপদাপদ সব ধরনের বিপদাপদ মুক্ত হবেন সুপ্রিয় দর্শক আল্লাহ তারা বলছেন সন্ধ্যায় কি উপমা এবং আমাদের দৈনন্দিন জীবনের এটি বড় শিক্ষা হতে পারে এবং আমাদের জীবনে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে আমাদের যথেষ্ট সহযোগী হতে পারে এ আয়াতটি সুপ্রিয় দর্শক এই জন্য তিনি একটু গবেষণা করবেন হবে আপনার জীবনে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হওয়া আল্লাহ তারা বলছেন যে তার আত্মাকে তিনি কন্ট্রোল করে ফেলেন যখন তিনি মারা যান আর কিছু আত্মাকে তিনি কন্ট্রোল করেন যখন তিনি ঘুমিয়ে পড়েন যখন আমরা ঘুমিয়ে পড়ি আমরা বলি বিস্মিকা আল্লাহ মাহমুদ ও আহিয়া হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি যখন আপনি কথা বলেছেন আল্লাহ তারা সেটি কন্ট্রোল করে ফেলেন আর ওই ঘুমের ঘরে আল্লাহ তালা কাদেরকে কন্ট্রোল করেন যারা ঘুমের ঘরে মৃত্যুবরণ করেছে তাদের তিনি আত্মাকে কন্ট্রোল করে ফেলেন তাহলে আল্লাহ তালা মৃত্যু দানের মাধ্যমে তার আত্মাকে কন্ট্রোল করেন আর ঘুমের মাধ্যমে তার আত্মাকে কন্ট্রোল করেন কিছু সংখ্যক মানুষের আত্মাকে তিনি আবারও ফিরিয়ে দেন আবারও তারা জীবন পান ও আহ আমি তোমার নামের সাথে আবারও উঠবো আপনি যখন বললেন মোহাম্মবুল্লা আলমিন জীবন আবার আপনাকে ফিরিয়ে দিলেন মহানবুল আলম তাই তো বলেন ওয়াইউরুল ইলা আজালি মুসাম্মা তার নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু তাকে আজাল কিছু সময় দিয়ে দিলেন তাকে নির্দিষ্ট একটু সময় দিলেন যে সময়ে তিনি দুনিয়াতে বসবাস করবেন যখন তার দুনিয়ার যে জীবন শেষ হয়ে যাবে তখন মোহামরবুল্লা আলম আবার তাকে দানের মাধ্যমে তার আত্মাকে কন্ট্রোল করে ফেলবেন করেন। যখন তাদের আজাল শেষ হয়ে যাবে তাদের যখন সময় শেষ হয়ে যাবে তখন একটু আগিয়ে দিবেন না একটু পরেও তিনি তাকে একটু ঢিলও দিবেন না একটু আগিয়ে নেবেন যে দুই দিন আগে তার মৃত্যু হবে অথবা পাঁচ দিন পরে মৃত্যু হবে এই ধরনের অবস্থা হবে না সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এই জন্য আমাদের কনফার্ম হতে হবে যে মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে পেরেছি কিনা যদি পূর্ণ আস্থাশীল আপনি না হন তাহলে আপনার মাঝে ত্রুটি আছে আর এই সেই ত্রুটিকে দূর করতে হবে সুপ্রিয় দর্শক আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হওয়া সম্পর্কে আলোচনা করছি এরপরে আমাদের আস্থাশীল হতে হবে আপনি যখন ঘর থেকে বের হন ঘর থেকে বের হতে হলে নবী মোহাম্মদ আলহ্লাম তিনি কিছু দুয়া শিক্ষা দিয়েছেন আর এই দুয়াগুলি এত সুন্দর যেটি মমিনের জীবনে আল্লাহর প্রতি ভরসা রাখা আল্লাহর প্রতি আস্থাশীল হওয়াতে আরো বড় সহযোগিতা হয় মহানবুল কর্মের মাধ্যমে তাকে কর্মের মাধ্যমে মহান্ডবুল আলমিন তিনি যে ওয়াদা করেছেন সে অদাপূর্ণ করেন এজন্য আমরা বহু আয়াতে এ ধরনের শব্দ পাই যে যারা ইমানের ছেন এবং কর্ম করেন ইমান এবং কর্ম মানে কর্ম করতে হবে কর্মের মাধ্যমে মোহানবুল আলামিন আপনাকে হেফাজত করবেন আপনার যে চাহিদা সে চাহিদা পূরণ করে দিবেন আপনার যে সমস্যাগুলো সে সমস্যাগুলো দূর করবেন নেবী মোহাম্মদ সাল্ল আসাল্লাম তিনি আল্লাহর প্রতি আস্থার শিক্ষা দিয়েছেন মহান্নবুল আলমিন আপনাকে হেফাজত করেন এবং সর্ব অবস্থায় করেন একজন মেন একজন মুসলিম যখন ঘর থেকে বের হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম তিনি দুয়া শিক্ষা দিয়েছেন যখনই তিনি ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ তবাক আল আমি আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি ঘর থেকে আপনি বাইরে যাচ্ছেন আপনার উচিত হল সুন্দরভাবে সাল আলি ওয়া সুন্নতি তরিকাতে বের হওয়া আমরা অনেক সময় আমাদের পারিবারিক জীবনে কিন্তু নবী মোহাম্মদ সাল আলি ও সাল্লামের এই সুন্নতি অনুসরণ করতে পারি না আমাদের পারিবারিক জীবনে আমাদের ছোট শিশুদেরকে আমরা নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়া সুন্দর আদর্শ গুলো কিন্তু শিক্ষা দিতে পারি না স্মরণ করে বের হবেন আল্লাহর নাম নিয়ে বের হবেন তিনি বলবেন বিসমিল্লাহ তবাকাল তো আমি আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি হা কোন ব্যক্তি কোনো মুসলিম যখন আল্লাহর নাম নিয়ে বের হবেন মহানরবুল আলমিন তাকে তিনি সংরক্ষণ করবেন যত ধরনের ভেদনা থেকে যত ধরনের ফাসাদ থেকে যত ধরনের দুশ্চিন্তা থেকে যত ধরনের ক্ষতির দিক থেকে মহানরবুল আলমিন তাকে রক্ষা করবেন আজকের পর্বে এখানেই আমরা শেষ করতে চলেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হাফিজ এব বিনাম্মদার হুসেন জাহাঙ্গীর জান কেন মি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস বাংলায়